অবতারণা করবো সেটা হলো যে তা আলিমুল হেকমাহ অংশগ্রহণ করবেন আমার ডান আছেন মুসলিহদিন আমার পাশে আছেন তারপরে আপনাদের আমরা ডেভেলপ করব ডিজাইন করব তার জন্য কিছু এলিমেন্ট দরকার হয় তার মধ্যে আল্লাহ রসুলের যে এলিমেন্ট উনি দিয়েছিলেন সেগুলোকে আমরা ফার্স্ট আলোচনা করার চেষ্টা করছি জানেন তো এগুলো এত এত বিষয় যে প্রত্যেকটা বিষয় নিয়ে মানে গ্রন্থ রচনা করার অবকাশ আছে হেকমা এটা কি কাকে বলা হয় এর পরিধি কতটুকু এর দিগন্ত কতটুকু প্রসারিত আজকে আমরা আমাদের ভাইদের কাছ থেকে জানার চেষ্টা করবো আমি প্রথমে শাহ অলিউল্লা ভাইকে আমি অনুরোধ করছি সুন্দর সোনালী সমাজ অনন্তের জন্য একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য চতুর্থ যে বিষয়টি স্পষ্ট ঘোষণা করেছেন তাহলে আল্লাহ অথবা কোনো কোনো আয়াতে তৃতীয় আমাদের আলোচনা ধারাবাহিকতায় আজকে তৃতীয় আল হ্যাকমা তার মানে হ্যাকমাত হ্যাকমা আরবি ভাষার শব্দ যেটার বাংলা অনুবাদ করতে গেলে আমাদের সামনে আসে বিজ্ঞান হ্যাকমাত মানেই স যথার্থ বাংলা অনুবাদ করতে হয় বিজ্ঞান অথবা কলা কৌশলময় জ্ঞান যদিও হাদিস শরীফে রসুলসল্লাহ তাহি ওসাল্লাম থেকে সাহাবাইকার রাজিয়ালাহ বড়াতে মহাদিস কালাম হোসেন কালাম হ্যাকমা মানে বুঝিয়েছেন রসুল সাল্লা কথা কাজ সমর্থন আর গুণাবলীকে রসুলের জীবনকে রসুল প্রত্যেকটি জীবনের মুহূর্ত এবং অধ্যায়কে কারণ জীবনের প্রত্যেকটি অধ্যায় ছিল বিজ্ঞানময় কলা কৌশলময় আর কলা কৌশলময় তা এমনটা ছিল যে তিনি সর্বক্ষেত্রে ছিলেন সফল সার্থক এবং আমাদের জন্য নামনা যেখানে রব্যাম সার্টিফিকেট দিয়ে বলেছেন লাকাদ উসওয়া কান আল্লাহি আমরা মনে হয় অপকৌশলের দিকে একটু পরে আসি কারণ হলো আমি তার কাছ থেকে আমরা দুটো জিনিস পেলাম হেকমত একটা হলো যে অর্থ হলো সুন্না আল্লাহ রসুল্লাহ আসালামের জীবন আচরণকে আমরা আমরা শেখাবো এটা আমাদের এবং পরিচালক ডক্টর আব্দুল মাদানী এবং ভাই শাহি হেকমত বিভিন্ন অর্থে এসেছে বিভিন্ন এসেছে বলেছেন তিনি তোমাদেরকে কিতাব এবং হেকমত শিক্ষা দেবেন এখানে এই হেকমত বহু কিছু ব্যাখ্যা করার অবকাশ রয়েছে সুন্দর ওয়াজের সাথে এবং উত্তম বিতর্কের সে তর্ক করো এখানে হেকমত হলো বিচক্ষণতা এখন নবী সাল্ল আলহাতাম সর্বত্র সাহাবাদেরকে বলেছেন হেকমত কিভাবে তোমরা অবলম্বন করে এক লোকে সে মসজিদের মধ্যে পেশাব করে দিচ্ছে দাঁড়িয়ে মসজিদের মধ্যে পেশাব করা অত্যন্ত খারাপ কাজ গরিহিত কাজ সবাই খেপে উঠেছে আল্লা নাহামো পেশাব করতে দাও পেশাব করার পরে আল্লাহ নবী বললেন যে শোনো হ্যাঁ তোমার কথাই শুনবো ওদের কথা শুনবো না কি তখন তিনি ইসলাম শিক্ষা দিলেন এই যে মসজিদের মধ্যে পেশাব করলেই সে মানুষটা কোন না বুঝেই তাকে কোনো লোকটা কোথার থেকে এসেছে। কিন্তু জিদ করে যায় মসজিদে পেশাব করা শুরু করে তাকে কিন্তু আবার শাস্তে অবশ্যই দিতে হবে তাকে ছেড়ে দেওয়া যাবে না দুইটাই একমত এটা মনে রাখতে হবে আল্লাহ আল্লাহনবী দেখলেন লোকটা বাদিয়া থেকে মরুভূমির থেকে ও কিছু জানে না বোঝে না কিভাবে ডিল করতে হয় ডিল করার জ্ঞান তার মানে যেটা আমরা সাধারণত হেকমত বুঝি যে সুন্দর স্থানে পরিবেশ অনুযায়ী কাজ করা কথা বলা এখন আমি আরো একটু प्रिय दर्शक बृंद विज्ञ आलोचक हेकमत करीमे दुई अर्थे व्यवहार होलो जी कि आलोचना हेमतर उद्देश्य साहबाइ कैरम गण से व्याख्या दिए द्वारा उद्देश्य हल सुन्ना আর দ্বিতীয় অন্যান্য ক্ষেত্রে যে হ্যাকমা ব্যবহার করা হয়েছে সেখানে কৌশল বা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কোনো বিষয়ে বাস্তবায়ন করা সেটাকে হ্যাকমা বোঝানো হয়েছে এক্ষেত্রে আমরা আরও হ্যাকমা শব্দের অর্থ যদি হ্যাকমা দ্বারা আমরা বিজ্ঞান বুঝতে যাই তাহলে কোনো আমাদের বাধা নেই বরং আমরা বলবো আল্লাহ রবাহ আলমীন যে করনুল করিম নাজিল করেছেন সেই করানুল করিম সকল বৈজ্ঞানিকগণ যারা নিয়ে তারাও বলছেন তারাও সম্পূর্ণ বিজ্ঞানের জি জি বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে করান ও সুনার আলোকেই অতএব আমরা এ হ্যাকমা দ্বারা আহ সুন্নাও উদ্দেশ্য নেব কোনো অসুবিধা নেই এবং এ হ্যাকমা দ্বারা আমরা বিভিন্ন কাজ সঠিক ভাবে বাস্তবায়নের জন্য অসুবিধা চমৎকার কথা চলে আসছে আমি এবার আপনাদেরকে আরেকটা দিগন্তের দিকে নিয়ে যেতে চাচ্ছি সেটা হলো যে সিলেবাস যখন প্রণয়ন করতে হয় কারিকুলাম যখন ডেভেলপ ডিজাইন করতে হয় তখন একটা জিনিস রাখতে হয় যে আমার ছাত্ররা নতুন সমস্যা আসলে সেটা সমাধান করতে পারবে কিনা নবী করিম সাল্লাহ শিক্ষা দিয়েছিলেন যখন আবু বকরের সামনে নতুন সমস্যা আসলো সমাধান করলেন আবু বকর রাজ্লাহ তালনহ চলে যাওয়ার পরে অমরের রাজা আল্লাহ তালনহ সামনে নতুন সমস্যা আসলো সমাধান করলেন সমস্যা সমাধানের জ্ঞান কিন্তু আমাদের নবী সাল্লাহ আসাল্লাম শিখাই দিয়েছেন এটাই কিন্তু শুননা এটাকে ইংলিশে বলে ক্রিয়েটিভিটি এখান থেকে ছাত্রদের আসি আপনার কথা হেকমতের যে হুরাইজান যে দিগন্ত আছে এই দিগন্ত আপনারা একটু একটু করে প্রকাশ করুন কারণ আমরা যখন সিলেবাস ডিজাইন করব আমরা যখন কারিকুলাম ডেভেলপ সেখানে কিন্তু এই জিনিসটা দরকার আর আমি যারা সমস্যার সমাধান করতে জানে সমস্যায় আটকে থাকতে জানে না জমে থাকতে জানে না এবং এটাই হলো হ্যাকমা যেখানে ইসলাম শিক্ষা ব্যবস্থা দেখুন কত ভাস্ট কত ব্যাপক কত বিস্তৃত কত অগ্রগামী আমরা কিন্তু এগুলো আমরা জানি না বলে অনেক সময় ইসলাম শিক্ষা ব্যবস্থা কাকে বলা হয় কেন আমাদের শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে কথা বলছে এই সমস্ত কথাগুলো বলা এখন আমরা আসি যে একজন ছাত্রকে সৃষ্টি সৃজনশীল প্রতিভার বিকাশ করার জন্য হেকমতের যেহেতু এখানে প্রয়োজন আছে এবং আল্লাহ রসুলাম সুন না দিয়ে দেখায় দিয়ে গেছেন যে আমার সাহাবাদের যাদেরকে বানায় গেলাম খায়রুল করোনা করনি আমি বানাই গেলাম যে তারা যত সমস্যা আসুক না কেন সমাধান করতে পাবে। বর্তমান আমরা কোন ভাবে কোনো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আল্লাহ নবীর মর্যাদা কেন তার কাছ থেকে তারা ভবিষ্যতে পারবেন তিনি কেন প্রথম খলিফা হলেন তো আমরা মনে হয় এটা ব্যাপক বিষয় তো তো আমরা একটু ব্রেকের দিকে যাই কিছু সময় ব্রেক নিচ্ছি ভাই বোনেরা আপনারা টিভির পর্দায় থাকবেন আমাদেরকে ছেড়ে যাবেন না যা যাক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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলেন দেখুন উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে সাল্লাহ আলহামের মণি বক্তার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 সে মুসলিম চতুর্থ খন্ড কয়ামত জন্নত ও জাহান নামের বিবরণ অধ্যায় হাদিস সংখ্যা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 আমরা এখানে আলোচনা করতে চাচ্ছি এখন আমি এই দরজাটা আপনাদের সামনে খুলে দিই আমার তার সাথে যারা আছেন আল্লাহ রসুল সাল আলাম বলছেন इत्यादि सब सम्पर्शे महतराम परिचालक अब्दुल सालाम सहेबी हदीस अवतरणा करल जे हादिश दिया आरो जे हादिश जे जे जो हादीस दिए स्पष्ट हो जा बुझे कुरान और हादीस हल्क मानुष जीवन सुंदर भावाल जे विषयटार से प्रयोजन अनुभव कर व्यवहार कराई एक हेकमत दिक तब मन कर एक विषय सब समय मन रखते हम से हलोर अवस्थान ग्रहणगुली जन पुड़ी पुड़ी पुड़ी। जी कौर सन्नार आलोके अवस्थान ग्रहण है सदा मत भाई बोली विषय हाँ सुन्ना मानी हलन अल कारीमित हेकमा शब्द प्रथम अर्थ हलो सून्ना दु नम्बर अर्थ हलो कौशल जार अर्थ करते चाहिए विज्ञान ये विज्ञान विज्ञान संज्ञा खूब छोटकाले पड़े मन पड़े बोलते निखिल विश्व अंतन रहस्य उन्मोचने मानुषर अर्जित ज्ञान अभिज्ञता तथ्य और तथ्य सूष्टु आलोचना पर्यालोचना और गवेषणार नाम विज्ञान यदि है विज्ञान तरह अल करीम जुदी पढ़ी कर आहन अल करीमर एक चौदोटी सूरा त्रिस पाड़ा যেমন তাহলে কোরআন চিকিৎসা বিজ্ঞানের সূচনা করে এই জন্য অনেকটি হাকিম বলা হয়ে থাকে যারা চিকিৎসা বিজ্ঞানে আমাদের বিজ্ঞানী তাদেরকে হাকিম বলতাম তাই না হাকিম আচ্ছা সুন্দর কথা তো চিকিৎসা বিজ্ঞানের যাত্রা শুরু করে দিল শুধু তাই না বিজ্ঞানের এই ধরনের আকাশ বিজ্ঞানীতে আজকের বিজ্ঞান এখনো তাদের কাছে ভিকারি শুধু তাই না সৌরসুল নিজে কখনো সমুদ্রে ভ্রমণ করেননি কিন্তু কর আনাল সমুদ্রের ব্যাপারে যে সমস্ত বক্তব্য রয়েছে সমুদ্রের গভীর তলদেশ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য রয়েছে এই সবগুলো তো আধুনিক বিজ্ঞানেরই অংশ সুতরাং করআন আল করিম হ্যাকবা বিজ্ঞান বিজ্ঞানের রয়েছে অধ্যায় সম্পর্কে আর করিম থেকে বিজ্ঞানের নলেজ আমাদের নিয়ে যেমন একটি উদাহরণ দিচ্ছি যে নব্বুল আলমিন জাহান্নদেরকে জাহান্নামে শাস্তি দেবেন করিম হচ্ছে মধ্যে স্কিনের মধ্যেই রয়েছে অনুভূতি ভাই যে আরেকটা দিকে যাচ্ছেন সেটা হলো ব্যাপক দিক সাবজেক্ট এবং আমরা আমাদেরকে সংযুক্ত করে ফেলব ইনশাল্লাহ ডক্টর মুসলে ভাই আপনি সম্পর্কে কি বলবেন আমাদের সামনে ছাত্রদেরকে আমি সেটাই বলা শুরু করেছিলাম যেটা সাহাবিতে আল্লাহ নবীর যত যিনি সংস্পর্শ বেশি পেয়েছেন তিনি প্রথম হয়। এবং তিনি আমি কথা বলি পরে দেখলাম যে আবু বক্কর যখন কথা বলা শুরু করলেন তখন হুয়া আও আহলাম। আমি নিজেকে যতই যোগ্য হবে দেখি যে নীরব আবু মানুষটা আমার অনেক বেশি গেনি এবং বেশি ধীর স্থির ধর্মের মধ্যে আপনি এই সকল সন্ধি করতেছেন বলে থামো দেখবা তুমি ফলাফল পরে দেখবা এই যে আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেলেন হোদাইবার উপর নির্ভর করে আমরা কিন্তু সারা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন বিস্তারিত বিভাগের অবকাশ নাই ঘোরা ছুটেই বলছে আল্লাহ আকবর ওফা উল্লাহ গাদার মহাবিয়া তুমি এক মাসের মধ্যে যুদ্ধ করবে না তুমি বাহিনী আগে পাঠিয়ে দিলে কেন বুঝে আমার কাছে একটু আসুন আমি আপনাকে বুঝাই এটা হলে হেকমত আমি বলেছি এক মাসের মধ্যে যুদ্ধ করব না যুক্তি দিয়ে মানুষকে বুঝাই দেওয়া এটাও একটা হেকমতের মধ্যে এবং মানুষকে দাওয়াত দিতে গেলে কিন্তু উনি যে কথাটা বলছেন যে এই হেকমতপূর্ণ কথা বলতে পারা সাহবাহ তাই করতেন তার কাছে যখন জিজ্ঞেস করে হলো ইসলাম কাকে বলা হয় তোমরা কি নিয়ে এসেছো তিন চার কথায় মাঝে মাঝে জবাব দিয়ে দিতেন যেটা গোটা বেরিয়ে আসত এটা কিন্তু প্রভাবে এটা সম্ভব হয়েছে দেখুন কোরআনের মানে আয়াত শব্দ যখন বলা হয়েছে তখন দুই ধরনের আয়াতের কথা বলা হয়েছে আরেকটা হলো যেটা বাজ্য জগতের আয়াত যেটা আল্লাহ তালা বলেছেন ওগুলো আয়াত অমিন আয়াত এই দুটোর আয়াতের যখন আমরা পাশে নিয়ে আসতে চাই তখন কিন্তু হেকমতের দরকার হয় আলোচনায় যাব যে আয়াত আসমান শরীফের আয়াত এই দুটোর সাথে রিলেট করতে গেলে তখন হেকতের প্রয়োজন হয় আমি আশা করবো আমি এই উত্তর দিতে গিয়ে একটি দোয়া সবাইকে স্মরণ করাতে চাইমের সৌরাতুল দুইশো এক নাম্বার হায়বাহ আলমিন নিজেই প্রশংসা করেছেন ওই সকল মানুষ আর দোয়া করে দুনিয়া দুনিয়ার অংশটা তুমি ভুলে যাও না আর দুনিয়াটা মানেই হলো যে আমাকে এমন কাজ করতে হবে যাতে চিরন্তন জীবনের চিরস্থায়ী জীবনের অবলম্বন এখান থেকে আমি অর্জন করে যেতে পারি দুনিয়ায় সুরের যথার্থ আদেশ এবং নিষেধ একটি হলো পৃথিবীর প্রাত্যহিকতায় জীবনের বাস্তবতায় দুনিয়ার কিছু কাজ আমাদেরকে করা আর দুনিয়ার কাজগুলো বেসড হলো একমতের উপরে বিজ্ঞানের উপরে দুনিয়ায় তারাই তো অগ্রগামী যারা বিজ্ঞানকে যত বেশি অবলম্বন করে তারা যদি দুনিয়াতেও পিছিয়ে না থাকে কারণ দুনিয়ায় যে পিছিয়ে থাকে সে পরকালে অগ্রগামী হতে পারে না দুনিয়ায় যার হাসানা নাই পরকালেও তার হাসানা হতে পারে না পরকালের হাসানার পূর্ব শর্ত দুনিয়ার হাসানা আর দুনিয়ার হাসানা কমপ্লিট করার জন্যে বা তিনি যে কৌশলের কথা বলেছেন আবার সুন্নতের কথা এসেছে হেকমতের জন্য হেকমত এমন একটা জিনিস যেটা আমরা একটা হাতে পাচ্ছি যেখানে পাই আমরা সেটা আমরা গ্রহণ করব। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম এত দ্রুত অগ্রসর হয়ে গেল যে বিশ পঁচিশ বছরের মধ্যে সভ্যতা নির্মাণ করা শুরু করে দিল আচ্ছা এখন মধ্যে আমরা এই যে শিক্ষাটা তাদের ছেলেদের মধ্যে অথবা তারা মানুষদের কাছে কিভাবে শিখাই দিতেন তিনি এটা সম্পর্কে আপনার কাছে কিছু জানার চেষ্টা করেন আল্লাহ রাসুল সাল আলহাম এর হাতে রাতে তার প্রতিষ্ঠানে যারা গড়ে উঠেছেন তারাই হলেন সরাসরিভাবে আল্লাহ রাসুল সালসাল্লামের সাহাবাই কেরামগন তো সাহাবাই কেরামগণ তারাও রাসুল সাল আলহিহ্লামের কাছ থেকে এই বিষয়গুলি বাস্তব তারা দেখে শুনে সেগুলি শিক্ষা অর্জন করেছেন আমরা যেমন উদাহরণস্বরূপ বলতে পারি আমার রদিয়াল্লাহ আনহুর কথা যদি আমরা একটু স্মরণ করি আমার রদিয়াল্লা আনহু তিনি কিভাবে ইসলাম আসার কারণে বা ইসলাম গ্রহণ করার কারণে তার যে একটা ব্যাপক পরিবর্তন এসে গেছে যেই অমর রাজিয়াল লানহু সেই জাহিরি যুগের প্রথা অনুযায়ী তিনি যখন তার ছোট্ট মেয়ে তাকে জীবন্ত কবরস্থ করার জন্য যাচ্ছেন এবং কবর দিতে যাচ্ছেন জীবন্ত তাকে গর্ত করে ফেলে দিবেন তো সেই অমর রাজিয়া লানহু এই জন্য তিনি বলতেন যে আমার জীবনে কয়েকটি কথা আমার মনে হয় তার মধ্যে একটি হলো যে আমি যেই ছোট্ট বাচ্চা আমার ছোট বাচ্চা তাকে যখন আমি কবর দিতে যাচ্ছি से गाएं दूला बालूगुली झेड़े दीचे छोट बातवर दिखी आर सेमर रदेअल्लाहू खलिफा हलन मो मीन रास्त रिते गलि गलि खुजे बेड़ा कथाय मुस्लिम छोट बाच्चारा कथाओ क्यों को, क्यो को ना खे शुद्ध कान्ना करा एतटुकू मानते क्यों जान ना खे एक कान्ना करटुकू मेने कारण की শিক্ষা দিয়েছে তাকে আমাদের জীবনে আনতে হবে একটা বিষয় এখানে আমরা ভুলে গেলে চলবে না তাহলে রসুল করিম সাল্লাম তার সাহবা কিরামকে যে শিক্ষা ব্যবস্থায় উজ্জীবিত করে গিয়েছিলেন তার তখন কিন্তু ঘরে ঘরে শিক্ষা দেওয়া হতো মসজিদে মসজিদে শিক্ষা দেওয়া হতো গলিতে গলিতে শিক্ষা দেওয়া হতো এইভাবে কিন্তু ইসলামের শিক্ষা ব্যবস্থাটাকে উজ্জীবিত হয়েছে আপনারা জানেন যে ইসলামী শিক্ষা ব্যবস্থা যখন আমরা এই আসবো একের পর এক আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ইসলামী শিক্ষা ব্যবস্থার উপরে এই দীর্ঘ আলোচনার সাথে আমাদের সঙ্গী হয়ে আছেন আসুন সারা বিশ্বে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে আমরা প্রসারিত করি আসসালাম আলাইকুম الله وبركاته. মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা তু আসালাম যেই জন্য ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে হবে জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कथाजर इतिब क्रम विकास कल रत आठ टन समे छंगे टी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 decide your choice be sad or be happy it's your choice join dr zankin naik dekhun ardhangini natik